সাহাবীরকে তৈরি করা বাদ দিয়ে তারা শুধু মসজিদ মাদ্রাসা ইতিম খানা ইত্যাদি প্রণয়ন বাড়ানো সেখানে নামাজ রোজা ইত্যাদি পড়ার মাধ্যমে তাদের কাছ থেকে সীমাবদ্ধ রাখেন নাই নাকি রেখেছেন প্রধান টার্গেট ছিল যে আগে ক্ষমতার মত পতকে ভাঙতে হবে ওই ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে হবে অক্ষমতার মতনতকে আকড়িয়ে ধরতে হবে কিছুর জন্য নবীন সালাত সালামগম যাতে শত শত বছর সুখে শান্তিতে থাকতে পারেন ভালো ভালো খেতে পারেন এই জন্য নয় কিসের জন্য বিমান জ্বালাল্লার জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তুমি হুকুমত পরিচালনা করো বিমান জ্বালাল্লাহ আমি যে বিধান নাজিল করেছি অতএব এটা আমার উপরে ফরত এটা আমাকে করতে হবে विधान क्षेत्र जरा विधाना रेखे आल्लाधान जारी दीबे ना आदि आल्लाधान जारी करते चाहिए तुम्हें क्षमता निजे हाथों नहीं करोम निजे हाथ क्षमता तुम तुम्हारा चोर विचार करो जिनार विचार कर राष्ट्रीय आईने अपराधा करते তাই আল্লাহ সুলগম কি করেছিলেন বেটা রাষ্ট্রীয় আইন অপরাধ ওই রাষ্ট্রীয় আইনই আমি প্রতিষ্ঠা করব রাষ্ট্রীয় ক্ষমতায় আমি হাতে নিয়ে আল্লাহ রব্বরা আহ আলমিনের নাজেল কিন্তু বিধানকে প্রতিষ্ঠা করব এই ছিলেন নদীয়ের কাজ এই কাজকে তারা কখনো ছাড়েন নাই তারা একটা জিনিসকে ভালো করে বুঝছেন যে ক্ষমতা ছাড়া কিছু হবে না আল্লাহ আহ আলমিন তিনি তাই নির্দেশ দিয়েছেন ক্ষমতাকে তুমি অর্জন করো অর্জন করে আমার বিধানগুলোকে বাস্তবায়ন করো তোমার হাতে যদি ক্ষমতা না থাকে তাহলে তুমি আমার বিধানকে বাস্তবায়ন করতে পারবে না যেমন নির্দেশ আস্তার কেউ আস্তে আহমা যদি চুরির কাজ কেউ করে তাহলে তার হাত কাটতে হবে সেটা নির্দেশ তো দেশের শাসক সে চুরের জন্য জেল দিচ্ছে বা কিছু টাকা জরিমানা নিচ্ছে আপনি বলেন যে না এটা তো হবে না এটা তো আল্লাহর বিধান নয় আচ্ছা চুর আমি তোমাকে হাত কেটে দিই পারবেন সেটা করার জন্য আপনাকে কি লাগবে ওই ক্ষমতা লাগবে তাই আল্লাহাম ওই তাগতিক বিধানকে বাদ দিয়ে আল্লাহর আইন আইনকে জারি করার জন্য ক্ষমতা নিয়েছেন তিনি ক্ষমতার লোভে ক্ষমতা নেন নাই সুখ শান্তির জন্য তিনি ক্ষমতা নেন নাই क्षमतार पार्टनारशीपून हन नाई देर क्षमता चल रहा गंश ग्रहण कर ग्रहण करबी प्रधानमंत्री हब प्रेसिडेंट हब एक आल्लास्ता देव नवन एक विधान उल्ट पल्टा कथबार्ता विधान तुम्हार कायम करार प्रयोजन नहीं তুমি তো বেশ ভালো নেতা ছাত্র অনেক সুন্দর সুন্দর কথা বলো তোমার অনেক অনুসারী হয়ে গেছে চলো ঠিক আছে আমরা একটু ক্ষমতার পার্টনারশিপ করি ক্ষমতা ভাগাভাগি করি সব দলই ক্ষমতায় যাচ্ছে সব দল দেখাচ্ছে এবার এদেরকেও একটু দেখো অর্থাৎ ক্ষমতা ছাত্রে একটু চেখে দাও একটু চাকুক ক্ষমতার ছাত্র চাকুক কেমন মজা লাগে সেলোট গাড়ির মধ্যে পতাকা বিভিন্ন রকমের স্লোগান ফুলের মালা কেমন মজা লাগে চিল্লা আসো আমরা এমপি তোমার পার্টিও আমার সাথে যোগদান কর। চলো আমরা ক্ষমতা ভাগাভাগি করি আল্লাহ রাসুল বলেন যে না কক্ষ ঢোকাতে পারে না তোমার সংবিধানে আমি পার্টিসিপেট করতে পারি না তোমার তাগুদের সংবিধানের আমি পাটনার কথা আমাকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানিয়ে দিলেও আমি সেটা করতে পারব না আমি করব কোন সংবিধান দ্বারা যে বিধান যে সংবিধান যেখানে আল্লাহ নাজিল করেছেন সেটা দ্বারা আমি করব এটা তারা আমি করতে পারব না এই তো সংঘর্ষ বেজে গেল বলে যে মতনত্ব খারাপ এ বেটার এত সুন্দর আরাম আয়ের সুখ শান্তি দিতে চাই ওটাও নিতে চায় না আমাদের সেই ক্ষমতা আমাদের যে বানানো আইন এটাকেই সে ধ্বংস করতে চায় তবে এর সাথে আর কোন আপস নয় সংগ্রাম শুরু হয়ে গেল কি অবস্থা ক্ষমতার পাটনার ক্ষমতা ঐক্যের ক্ষমতা সবাই ঐক্য কিসের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ঐক্য কিন্তু সংবিধানকে পরিবর্তন করা সংবিধান থেকে গায়ের উল্লার বিধানকে উৎখাত করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য কোন ঐক্য নাই ঐক্য হচ্ছে পতাকাওয়ালা গাড়ি চড়ার ঐক্য ঐক্য হচ্ছে ফুলের মালা পাওয়ার ঐক্য ঐক্য হচ্ছে নামের ভিতরে বিভিন্ন টাইটেল মন্ত্রী এমপি লেখার ঐক্য এই ঐক্য কি আল্লাহ রফুসলাম করেছিলেন করেন নাই